হুজাইফা রদাহতালাহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে এটাও বলতে শুনেছি যে কোন এক ব্যক্তির মৃত্যুর সময় হাজির হলো যখন সে জীবন হতে নিরাশ হয়ে গেল তখন সে তার পরিজনকে ওসিয়াত করল আমি যখন মরে যাব তখন আমার জন্য অনেকগুলো কাষ্ঠ একত্র করে তাতে আগুন জ্বালিয়ে দেও আগুন যখন আমার গোষ্ঠ খেয়ে ফেলবে এবং আমার হাড় পর্যন্ত পৌঁছে যাবে আর আমার হাড়গুলো বেরিয়ে আসবে তখন তোমরা তা পিষে ফেলবে অতপর যেদিন দেখবে খুব হাওয়া বইছে সেদিন সেই ছাইগুলোকে উড়িয়ে দিবে। তার স্বজনেরা তাই করল অতপর আল্লাহ সে সব একত্র করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন এ কাজ তুমি কেন করলে সে জবাব দিল আপনার ভয়ে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন উকবা ইবনু আমর আদিল্লাহ তু আলহ্ন বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি যে ওই ব্যক্তি ছিল কাফন চোর